আবু হুরেরাহ রদি আল্লাহ তাল্লাহ্ন তিনি বলেন এক সময় আমরা আল্লাহ রসুল নিকটে ছিলাম তখন তিনি বললেন একবার আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম আমি দেখলাম এক নারী একটি প্রাসাদের উঠানে অজু করছে আমি জিজ্ঞেস করলাম এই প্রাসাদটি কার ফেরস্তা মন্ডলী বললেন তা উমর রদিয়াহ তালাহনু এর আমি উমর রদিল তালন এর সূক্ষ্ম মর্যাদা বোধের কথা মনে করে ফিরে এলাম উমর রদ্ তালাহনু শুনে কেঁদে ফেললেন এবং বললেন अपना निकट की मर्यादाबोध देखो हे अल्लाह रसुल